وإذا تليت علي যেদিন আমি পুনরুত্থিত করব পুনরায় জিন্দা করে উঠাবো হাঁসের ময়দানে মিন কুল্লে উম্মা তিন প্রত্যেক উম্মত থেকে তাদের সাক্ষী সহ প্রত্যেকে উম্মতের সাক্ষী কারা তাদের নবীগণ উঠাবেন আর তার উম্মদ কে উঠাবেন উম্মদ কিন্তু দুই প্রকার আছে একটা তো উম্ম উদ্দাওয়া একটা উম্মাত মুস্তাবা যে নবীকে যে সমাজে যে লোকগুলোর সামনে পাঠানো হয়েছে যাদের কাছে দাওয়াত পোষণের দায়িত্ব ওনার আছে সবাই উন্মত দাওয়া গ্রহণ করুক আর না করুক কিন্তু এটা পজিটিভ উম্মত না যারা গ্রহণ করে নবী ডাকে সাড়া দিয়ে তাদেরকে বলা হয় উন্মতাবা যারা ডাকে সারা দিয়েছে তারা হচ্ছে আসল উন্মত কিন্তু এই দুই ধরনের লোককেই ওনার সামনে প্রত্যেক নবীর সামনে উঠানো হবে যেমন নুয়া আল্লাহ সাল্লামকে উঠানো হবে যারা ওনার সঙ্গে নিছে তাদেরকে উঠানো হবে যারা ইমান আনে নাই তাদেরকে হবে। যাদেরকে উঠানো হবে যারা এনেছে তাদেরকে বলবে তোমাদেরকে ঠিকমতো পৌঁছে দিয়েছে কথা দিয়েছে। গ্রহণ করেছিল আমরা গ্রহণ করেছিলাম আর যাদেরকে যারা গ্রহণ করেনি ওনার দুশ্মনি করেছে পুফুরি রাস্তায় শেষ পর্যন্ত ছিল তাদেরকে উঠানো হবে ওনাকে পাঠানো হয়েছিল কেউ কেউ অস্বীকার করবে আর কেউকে কেউ স্বীকার করে বলবে পাঠানো হয়েছিল কিন্তু আমাদের তো দুর্ভাগ্য আমরা ওনার ডাকে সাড়া দেইনি। তো আল্লাহ তালা এটা মোকাবিলা করাবেন তা না হলে তারা বলবে যে আল্লাহ আপনি যে আসেন আপনার এক এ কোন আর কোনো মাবুদ না এগুলো তো আমাদেরকে কেউ খবর বলে নাই তারা আল্লাহ তাল্লা কাছে যখন এই কথা বলবে তখন আল্লাহ তালা তাদেরকে ওনাদেরকে ইম্মতকে ডাকবেন নবীকে ডাকবেন আপনি পৌঁছান নাই তাদেরকে তখন তারা বেকায়দায় পড়ে যাবে তো সেই কথা আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যেদিন আমি পুনরায় হাসরের ময়দানে জীবিত করে উঠাবো প্রত্যেকটি জাতিকে তার সাক্ষী সহকারে নবীকে সহকারে কাফারু তখন পারমিশন দেওয়া হবে না কোনো অনুমতি দেওয়া হবে না কথা বলার জন্য বিভিন্ন যুক্তি পেশ করার জন্যে যারা কুফরি করেছিল যে আমরা তো খেয়াল করিনি আমরা বলেছিলেন মাত্র আর আসেননি এই জাতীয় কত ওজোর মানুষ থাকে না এগুলো পেশ করার জন্য লাইফ তাদেরকে পারমিশনই দেওয়া হবে না কথা বলার কোন সুযোগই তাদের থাকবে না ওলা হিসাব আর তারা যদি বলে যে ঠিক আছে আমরা অস্বীকার করি না কিন্তু আর সেদিন যখন যারা জালিম ছিল যারা ইসলামকে গ্রহণ করেনি এই উপরে ছিল তারা সবাই জালেম মানুষকে একজন আর কষ্ট দেওয়া এটা যেমন জুলুম কিন্তু নিজেকে কষ্ট দেওয়া এটাও জুলুম ঠিক কিনা বলেন নিজের উপরে জুলুম আল্লাহ মাইনি দলান নাফসি নামছি জুলমন কাজিয়া যে আল্লাহ আমি নিজের উপরে অনেক বেশি জুলুম করেছি রবেনা দলান না আমরা নিজের উপর অনেক গুণা করেছি গুণা করে জুলুম করেছি ইন্না সেরে সবচেয়ে বড় দুলুম এই জাতীয় যারা সেরে বিশ্বাসী ছিল এরা বড় জালিম এদেরকে আল্লাহ তারা সেদিন বলবেন এবং সব জালিমরাই আজাব দেখতে পাবে যে মানুষকে জুলুম করেছে সেও যদি সে আল্লাহতেও বিশ্বাসী হয় কিন্তু দুনিয়ায় অন্যের প্রতি জুলুম করেছে তারও ছাড় নাই সব জালিমকে সেদিন উঠানো হবে তারা দেখতে পাবে আজাদ তাদের সামনে দেখা যাচ্ছে জাহান নামের আগুন হাসরে ময়দান থেকে দেখা যাবে তখন হুকুম হয়নি যে আবার জন্য জাহান নামের দিকে আগুন জ্বলছে জ্বালানো হচ্ছে দাও দাও করে জ্বলছে উপরে। এত বড় আগুন তারা দেখতে পাবে তারপরে যখন ফেলে দেওয়া হবে তখন তো সেই আগুনেই যেতে হবে তাদেরকে আল্লাহ আজর নামিন তাদেরকে একটুখানি আগুনকে হালকা করে দেওয়া হবে না কোনো সময়ের জন্য একটু কমিয়ে দেওয়া হবে না ভলিউম কমানো হবে না কখনো ওলাহ আর তাদের কিছু সময় দেওয়া হবে না ফয়সালা হয়ে গেছে এখনই জাহানামি চলে যেতে হবে যে একটু সময় নেই একটু রেডি হয়ে মানসিক প্রস্তুতি নেই দুনিয়ার মধ্যে এরকম হয় যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে সঙ্গে সঙ্গে ওই মুহুর্তে ধরে নিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না এটা প্রক্রিয়ার মাধ্যমে কিছু সময় সে নিজেকে মেন্টালি রেডি করছে জেলে যেতে হলে ও তার রেডি হচ্ছে বিদায় থেকে আদায় কিছু সময় পাচ্ছে কিন্তু এখানে তাদের কি ওলাহমিন দারুন কোনো সময় দেওয়া হবে না স্ট্রেট ওয়েদার আর যখন তারা সেলেক্ট করেছিল তাদের শরীরগুলো যখন দেখতে পাবে কোন কোন চন্দ্রের পূজা করেছিল না সূর্যের অমুক মূর্তির না তমুক মূর্তির লাগে এগুলোকে দেখানো হবে তোমাদের মা কি করে এখন দেখা তোমাদের জন্য তখন তারা নিজেরাই বুঝতেই পারবে যে এই মাহবুদ গুলো আর কিছুই করার নেই তখন তারা নিজেরা অনুতপ্ত হয়ে বলবে যে আল্লাহ খুব দুর্ভাগ্য আমাদের যে এই শরীর আমরা শরীর বানিয়ে তাদেরকে আমরা অনেক দোয়া করেছিলাম কত প্রার্থনা করেছিলাম তাদের কাছে তাদেরকে কত চেয়েছি কত এবাদত করেছি তাদের কিন্তু সব তো বেকার হয়ে গেল আল্লাহ তারা স্বীকার করে নেবে এটা অনেক সময় অপরাধী গুনা স্বীকার করলে দুনিয়ার মধ্যে কোন সময় দয়া হয়ে যায় ঠিক আছে স্বীকৃতির কোন মূল্য তখন আর হবে না তারা সেদিন আত্মসমর্পণ করে দেবে সেদিন তারা একদম আত্মসমর্পণ করে দেবে আর কোনো কথা তখন আর থাকবে না আর মূর্তিগুলো তোমরা মিথ্যাবাদী ছেলে আমরা কখনোই বলিনি যে আমাদেরই বাদাত করো আমাদের অনেক পাওয়ার আছে এত মূর্তির কোন মূর্তির কি পাওয়ার আছে মনে করে ফসল বেশি করে দেবে ধান বেশি হয় ফসল বেশি হয় অমুক মূর্তির এ বাদত করলে অমুক মুক্তির কারণে দৃষ্টি হয় অমুক মা কারণে ছেলে সন্তান হয় বিভিন্ন রকম বানিয়ে ওরা বলবে আমাদেরকে এগুলো চেয়েছিলে আমাদের অনেক পূজা করেছিল অনেক ইবাদত করছে কিন্তু আমরা তো কখনোই তোমাদের কাছে বলিনি যে আমাদের ইবাদত করো আমরা তোমাদেরকে দিতে পারব। তোমরা মিথ্যা তত্ত্ব আবিষ্কার করে আমাদের এবাদত করেছিল। আমাদের কোনো চাহিদাও ছিল না আমরা কৃষি নিজেদের উপকার করতে পারি না তোমাদের উপকার করতে করবো তখন তারা বাধ্য হয়ে আর কোন উপায় নিয়ে আল্লাহর কাছে আত্ম সমর্পণ করবে ওই মুসরে তারা আল্লাহ সমর্পণ করে দিবে যে আল্লাহ হ্যান্ডস আপ আমরা খুব অপরাধী ছিলাম অনেক অন্যায় করেছি আর তারা দা কিছু বিভিন্ন তত্ত্ব বানিয়েছিল বিভিন্ন আহ ধরনের ধর্মীয় তত্ত্ব আবিষ্কার করেছিল অমুক মাবুদের এই পাওয়ার অমুক মাবুদের এতগুলো পাওয়ার এই জন্য যারা মূর্তির পূজা করে তাদের একটা মূর্তিতে কুলায় না তাই না কতগুলো লাগে অনেকগুলো লাগে এক এক সময় এক এক সিজনে এক এক মাহুদ মক্কার কাফের দেরই অবস্থা ছিল এবং কাবাসাইবের ভিতরে কটা ছিল তিনশো ষাটে এতগুলো মাবুদের দরকার শুধু ই আল্লাহ ছাড়া কোন মবুদ নাই এত মবুদ নাই মবুদ একজন মাত্র তখন তার আশ্চর্য হয়ে গেল যুগ যুগ ধরে এত হাজত আমাদের আছে এত নিট আছে এক মাহবুদ সব কামনে ফিনিস করবে পুরাই দিবে তারা কি করল সব মাদ খালি এক মহবুদ কয় কি এটা তো আশ্চর্য কথা জীবনে তো কথা শুনিনি আশ্চর্য কথা এরকম ভাবে তারা বলা বলি করেছিল এরকম আবিষ্কার করেছিল কিন্তু সব বেকার হয়ে গেল এই জালিমগুলোর দুই কেসেমের আছে এক কেসিম আছে যে শুধু কুফরি করে সেরেক করে এই সমস্ত শেরেকের মধ্যে লিপ্ত আছে তাই নয় বরঞ্চ তওহিদ যেন পৃথিবীতে না আসে সেটা বন্ধ করার জন্য আবার কেউ আছে এটার দিকে এগিয়ে যায় লিড করে তারা শুধু তাদের শেরেকের মধ্যে লিপ্ত নয় তহিত যাতে দুনিয়াতে কোনো জায়গায় না আসে তার মোকাবেলা করতে তারা এক পায়ে খাড়া থাকে এরা আরো বড় জালিম থেকে লোকদেরকে বাধা দিয়েছে ইসলাম যাতে প্রসারিত না হতে পারে মানুষের কাছে ইসলামের দাওয়াতের দাওয়াত যাতে না পৌঁছতে পারে তার জন্য আরো অগ্রগামী হয়ে তারা নিজেরা রোখার চেষ্টা করেছে এরা আরো বড় ক্রিমিনাল শুধু মূর্তি পূজা করেছে ইসলামের দুশ্মনী করে নেই মানুষকে ইসলাম থেকে থামানোর জন্য কোন উদ্যোগ নেয়নি শক্তি প্রয়োগ করেনি ষড়যন্ত্র করেনি তাদের আজাবের তুলনায় যারা ষড়যন্ত্র লিড করেছে ইসলামের বিরুদ্ধে তারা দুশ্মনী করেছে ষড়ন্ত্র পাকিয়েছে তাদের আজাবের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে কারণ তারা দর্মিনের মধ্যে সৃষ্টি করেছিল ফাসাদ নিয়ে তারা পৃথিবীর ঝান্ডাকে তারা নামিয়ে দিতে চেয়েছে স্তব্ধ করে দিতে চেয়েছে আল্লাহ আবার এই সবাইকে আমি উঠাবো আবার বলছেন আল্লাহ তালা পরের আয়াতে ৯৯ উনানব্বই নম্বর আয়াতে আমি হাসরের ময়দানে পুনরুত্থিতি করব উঠাই আনব প্রত্যেক জাতিকে প্রত্যেক উম্মদকে তাদের সাক্ষী সহকারে তাদের ব্যাপারে সাক্ষী দিতে তাদের মধ্য থেকেই সাক্ষী নিয়ে আমি সব নবীকে নিয়ে আসবো তাদের উম্মত সহকারে উম্ম যারা কবুল করেছে যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে সহকারে আর বিকা শাহী আর আপনাকে সাক্ষী হিসাবে উঠিয়ে নিয়ে আসবো এই লোকগুলোর উপরে এই মক্কার যারা করায়শগণ এবং আশেপাশে যারা দুশ্মনি করছে তাদেরকে উঠে আনবো আপনাকে উঠিয়ে আনবো সেদিনকার কথা নবীকারী ইমসাল্লা স্মরণ করিয়ে দিচ্ছেন যে একদিন দেখবেন যারা দুশ্মনী করেছে আবু জাহাল আহাবির কি অবস্থা আপনার সামনে তাকে উঠাবো আমি এইরকম আয়াতগুলো দেখেন এখানে আসলো নম্বর আয়াতে এবং উনানব্বই নম্বর আয়াতে আসলো আবার সুরা একচল্লিশ নম্বর আয়াতে আসছে সাহাবি আব্দুল্লাহ ওনার কাহিনী সহকারে আসছে সেটা আপনার হয়তো শুনেছিলেন আবার আমরা রিপিট করি সময় আমি আপনাকে তেলাবাদ করে শোনাবো অথচ আপনার উপরে কোরআন নাজিল হপনি কোরআন রিসিভ করেন ওই সরাসরি আমি আপনাকে কি পড়ে শোনাবো আর তখন তিনি বললেন না আমি তুমি শোনাও আমি শুনতে চাই অনেক অন্য ঘটনা আছে তিনি বলছেন আমি তোমাদের থেকে শুনতে চাই অন্য অন্যের তেলাবাদ শুনতে চাই তখন বলেন যে আমি শুরু করলাম তেলাওয়াত করা তারা তুই সুরাত আমি সুরা নিসা তেলাবাদ শুরু করে দিলাম হাতটা আতাই তো আল্লাহ আয়া আস্ত পড়তে পড়তে করতে করতে একচল্লিশ নম্বর আয়াতে আসলাম সেখানে কি আছে এইরকম আয়াতের আয়াতের মতো এ শাহিদা হেনবি কেমন হবে সেই সময়টা ওই পরিবেশটা ওই ক্ষণটা কেমন হবে যেদিন আপনাকে আমি এম সকল নবী উম্মত কে নিয়ে আসবো তাদের সাক্ষী সহকারে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী হিসেবে দাঁড় করাবো এদের ব্যাপারে সাক্ষী দিতে সেদিনটা কেমন হবে ওই দিনটা কঠিন দিন হবে অবশ্যই যারা কোভারি করেছে তাদের জন্য প্রচন্ড কঠিন দিন হবে আর যে উন্মতরা কবুল করলো কিন্তু আমল করলো না একটু নিল আর বাকিটা নিল না তারাও বেকায় করবে কারণ রসুল দিনের অল্প একটু নিয়ে আমাদের দিন পরিপূর্ণ দিনকে আল্লাহ ওনার মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন আমরা দিনকে পুরোপুরি ধরা দরকার এই জন্য যারা নামাজ পড়ি ঠিকই ঘুষ কোনো অসুবিধা হয় না তাদের কি উপায় হবে সেদিন বলেন সুদের কারবার করতে কোনো অসুবিধা হয় না উম্মত নামাজ পড়ে আর যে আবার উম্মত মনে করে নামাজও পড়ে না তার কি অবস্থা হবে যে উম্মত মনে করে পর্দা করে না তার কি অবস্থা হবে যে মদ খায় যে না বা আছে আসে তার কি অবস্থা হবে বিভিন্ন কবির দিনে তারা লিপ্ত আছে সবাই বেকায়দা করবে ওই দিনটার কথা এই এখানে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন শুধু রসুল উল্লাহ সালকে মনে করে দিয়ে কথা এখানে উদ্দেশ্য এখানে শেষ নাকি উদ্দেশ্য আরো কি আছে আল্লাহ তালার আমাদের সবাইকে ওই দিনটার জন্য তুমি রেডি হয়ে এসো। তোমাকে ডাকবেন আল্লাহ নবীকে ডাকবেন ঠিকমতো কি না তুমি ঠিক কি না কিনা করেছে কি না এগুলো সব আল্লাহ তালা মোকাবিলা করাবেন এইভাবে যখন নিয়ে আসা হবে এই আয়াতটা যখন পড়া হলো এই একচল্লিশ নম্বর আয়াতে আসার পরে রাসুল্লাহ সাল্লিশাল্লাম আবদুল মাসিক বললেন হাস বুকা হাসবে কথা থাম এতটুকু তোমার জন্য যথেষ্টের দিকে তাকালাম রেফান দেখতে পাচ্ছি ওনার দুই চোখ দিয়ে দরদর করে পানি নামছে কারণ ওই দিনের কথা মনে করে কি একটি কঠিন দিন মানবতার জন্য তার উম্মত কে কে বে কায়দায় যাবে সেদিন এই কথা চিন্তা করে ওনার খুব কষ্ট হচ্ছিল উম্মতের কথা চিন্তা করে তিনি কাঁদছিলেন হাসবুকা বললেন এখন কেউ কেউ বলে যে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেলে বলবা হাসবুকা এটা মিল্লকান নেই হাসবুকা মানে তুমি থাম তুই যে তেলাবাত করলো সে হাসবুকা বলে কাকে থামতে বলে এটা তো খাটে না আবার কেউ কেউ মনে করেন যে সদাকল আজিম বা কেউ কেউ সদাকল আজিম পড়েন তো এটা কোন আসে নাই কোরআন তালাবাদ করার পরে সাহাবিদা কোরআন তালাবাদ করার পরে বলতেন সদাকালাহুল আজিম এটা উচ্চারণ করেছেন কোনদিন পাওয়া যায় না কোন জায়গায় পাওয়া যায়নি তো এই জন্য এখন যারা পরে পাইলো কোথায় এটা তো আল্লাহ ঠিক বলেছেন এই কথা বলা তো যায় কিন্তু তেলাওয়াত করলে বলতেই হবে এইটা যদি আবার না থাকে বলা জরুরি মনে করা এটাও তো আরেক মুশকিল যেটা আল্লাহ তাল্লাহ বললেন না সুর উল্লাহালে বললেন না কাজে এটা লাজিম করে নেওয়া এজন্য অনেক আরো ওয়ার্ল্ডে অনেকেই আছে তারা তেলাওয়াত করার পরে এটা বলেন না সদাক আল্লাহ আজিম আর আমাদের দেশে যদি তেলাওয়াত করে এটা না বলে তাহলে কি বলবে কি খুব না তুমি তেলা ওট করে কাকে ধামাবা তুমি এটাও তো মিলে না কাজে এগুলো আসলে নিয়ে অনেকে খুব বেশি মাতামাতি করে খুব বেশি বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেন এক জায়গায় আর একটা ফিট করার চেষ্টা করেন এগুলো কোনটাই জরুরি নয় তো যাই হোক আহ সদা আল্লাহ যদি এমনি কেউ বলে কোন সময় এই কথার মধ্যে কোন দোষ নাই এটা সত্য কথা কিন্তু এটা বলতেই হবে মনে মনে করা করাটা ওকে ঠিক আছে তাহলে এখানে ওই আয়াতে আল্লাহ এই সুরা দুই জায়গায় রিপিট করলেন সুরা নিশা আল্লাহ তালা বললেন বারে মানুষকে সাবধান করতে ওই দিনের জন্য সবাই রেডি হয়ে আসো কেমন দিনতে হবে সেদিন আল্লা তালা সেই দিনটা আমাদের জন্য সবার জন্য সহজ করে দিন আল্লাহ তারপরে আল্লাহ নব্বই নব্ব কন্টিনিউ করছেন আপনার প্রতি আমি নাজিল করেছি কিতাব করেছি যে কিতাব এই কোরআন তিবিয়ানিক যেখানে বয়ান করা আছে প্রত্যেকটি জিনিস এভরিথিং সেখানে বয়ান করা আছে ও এবং যেখানে হেদায়তের কথাগুলো আছে এ কোরআন রাহমা এটা রহমা ও বুসরা সুসংবাদ লীল মুসলিম মুসলমানের জন্য এখানে সুসংবাদ আছে তাহলে কোরআন অনেক বড় নিয়ামত তিবিয়ান আলিকুল সাহী কোরআনে সবকিছু আছে তাহলে এটা যদি ঠিক হয় তাহলে তো আর হাদিসের দরকার হয় না হাদিস আছে কেন তাহলে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের জবাব হচ্ছে যে আল্লাহ মৌলিক বিষয় কোনটাই ছাড়েননি মূল বিষয়গুলো সব মূল কোরআনি হার সরিয়ার সমস্ত পয়েন্ট গুলো রেস আল ইমান সবগুলো এসে গেছে কোথায় কোরআনের মধ্যে কিন্তু এগুলো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের জন্য কি লাগবে হাদিস লাগবে এই কোরআন আয়াত কে যদি আবার কেউ দলিল হিসাবে আছে বলে তারা দাবি করে যে না দেখো বলে সবকিছু হাদিসের দরকার এটা হাদিস কে যারা করে তারা মুসলিম থাকে না কোরআনে সবকিছু আছে নামাজের কথা আছে কিন্তু আমাদের তিন রাখ ফরজনের কোন আয়াতে খুঁজে পাওয়া যাবে কোনো কোরআনে তাহলে কি লাগবে এই কোরআনের মূল কথাটাকে ব্যাখ্যা সহকারে পুরো এর ছোটখাটো বিশ্লেষণ সহকারে কি লাগবে এই জন্য রসুল্লাহ আলাইসালাম বলেছেন আল্লাহ ইনি আল্লাহ তালা আরেক আয়তে বলেছেন এই কিতাবের মধ্যে আমি কোন জিনিস ছাড়িনি বলতে কোনো মূল জিনিসকে এখানে মিস করা হয়নি কিন্তু এ ব্যাখ্যা বিশ্লেষণ এক্সাম্পল এবং খুঁটি নাটি বিভিন্ন রকমের যে ছোটখাটো আরও বয়ান লাগে সেটা জন্য আল্লাহ তালা নবী করিম সালকে হাদিস দিয়েছেন এখন প্রশ্ন আসে ওনাকে আলাদা হাদিস না দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে ঢুকালেন না কেন কেন ঢুকালেন না তাহলে কোরআনের সাইজ কত বড় হবে এত বড় হবে লক্ষ লক্ষ হাদিস আছে যে কথাবার্তাগুলো সবগুলো যদি কোরআনে ঢুকে যায় তাহলে এই করার হাবে সাহ মুখস্ত করা কি সহজ কাজ হবে এটা বহন করা কত কঠিন হবে এই জন্য আল্লাহ ছাড়েননি কিন্তু বিশ্লেষণ ইত্যাদি জন্য আল্লাহ তালা অন্য নবীকার হাজির দিয়েছেন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন বোধনের জন্য এই দুটোই নয় কমপ্লিমেন্টারি সাংঘর্ষিক নয় পরিপূরক এবং কোনটাই বেদরকারি নয় কোরআন সবকিছু বায়ান এবং কোরআন হচ্ছে হুদা হলে পড়তে হবে এটা হেদায়তিক কিনা যদি খালি হাজিস আল্লাহ তালা জানার চেষ্টা করে না তাহলে এই আয়াত অনুযায়ী কমপ্লিট হেদায়ত হবে না কোরআনের কথা আল্লাহ তালা সব জায়গায় বলেছেন হুদাল্লী মু মধ্যে বলেছেন হুদাল্লিনাস এখন কেউ যদি শুধু হাদিস পড়ে কোরআন পড়ে না তাহলে আরেক বোকামি আবার কেউ যদি শুধু কোরআন পড়ে ধারে কাছে যায় না তাহলে আরেক দুটো নিয়ে দুটোকে একসঙ্গে রাখা হচ্ছে প্রকৃত ইসলাম আপনি যদি দুটোর একটা ছাড়েন তাহলে আপনার ভিতরে মোকাম্মাল ইসলাম পাওয়া যাবে না ইসলামের অনেক কিছু আপনি মিস করে ফেলবেন এই জন্য একটাকে ছড়ে আরেকটাকে দিকে যাওয়া এটা সঠিক ইসলামী ভাব দ্বারা চিন্তা ভাবনা নয় কোরআন রহমাত রয়েছে কোরআন রহমা আপনি অনেক টেনশনে আছেন আপনি একটু কোরআন তেলাব শুরু করে দিন কি করবে না করে মাথায় কাজ করে না বিরাট সমস্যা পড়ে গিয়েছেন কত সমস্যা স্বামী স্ত্রীকে কে কষ্ট দিচ্ছে স্ত্রী স্বামীকে কষ্ট দিচ্ছে ছেলে মেয়ে কথা শুনে না ব্যবসা বাণিজ্যে ভেজাল লেগে গেছে কত রকমের চিন্তা ঘুমাতে পারেন না কোরআন পড়েন বেশি করে নামাজ পড়া কোরআন পড়া আল্লাহ কি অবসর আলীর মুসলিম আর মুসলিমদের জন্য সুসংবাদ রয়েছে এই যে এত কষ্টের মধ্যে যখন বলবেন জান্নাত তাহতিয়াল আপনাকে একজন কষ্ট দিয়েছে আপনি ইসলাম আমল করার কারণে ইসলামী দুশ্মন আপনাকে কষ্ট দিচ্ছে এইগুলা যখন করার মধ্যে তার যা যা প্রতিদান আল্লাহ আপনাদের জাননাকে ঠিক করে রেখেছে এগুলো যখন পড়বেন দেখবেন জানবেন তখন আপনাদের সুসংবাদে দিলটা ভর্তি হয়ে যাবে জানিম আপনাকে কত কষ্ট দিচ্ছে তার মোকাবেলে আপনি কি পাবেন সেটা চিন্তা করে আপনার দিলে শান্তি চলে আসবে এই সুসংবাদ আপনাকে আর হতাশ করবে না সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নিশ্চয় আল্লাহ হুকুম করেন আদল ইনসাফ কায়ে করার জন্যে লোকদের প্রতি এহসান করার জন্যে আত্মীয় স্বজনকে সঙ্গে সদয় ব্যবহার ভালো ব্যবহার খোঁজখবর রাখা এই কাজগুলোর জন্য সম্পর্ক রক্ষা করার জন্য। হা আর নিষেধ করেন আল্লাহ করছেন আল্লাহ কুমতাদা কারণ আল্লাহ তালা তোমাদেরকে ওয়াদ করেন নসিহাত করেন যেন তোমরা শিক্ষা গ্রহণ কর এই আয়াতের ব্যাপারে অনেক ওলামা বলেছেন আন এর সবচেয়ে আহ ভার্স সবচেয়ে কম্প্রিহেন্সিভ আয়াত কম্প্রিহেন্সিভ কি বলা যায় এই ছোট্ট আয়তের মধ্যে এতগুলো আমল চলে আসছে ইসলামের সামগ্রিক কার্যক্রম এর মধ্যে ফুটে উঠেছে তো এই এর মধ্যে কি কি বলেছেন এই আয়াত আপনারা কোথায় শুনেন বলেন তো হুকুম করেছেন ইনসাফ কায়ে করার জন্য কেউ যেন কোন ক্ষেত্রে বে না হন ইনসাফ কায়ে খুবই জরুরি ইনসাফ যদি কেউ কায়েম না করে তাহলে তার জন্য আল্লাহ অনেক শাস্তি লিখেছেন যেটা জলুম হবে সন্ততির মধ্যে একজনকে বেশি মহাব্বত করা আরেকজনকে দেখতে না পারা এটা কি ইনসাফ হবে কেউ যদি একাধিক বিবি থাকে একজনকে এত মহব্বত করে আরেজনকে ইগনোর করছে এক মুশকিল আছে এইভাবে করে আপনার আন্দারে যত কর্মচারী আছে সবার প্রতি আপনি ইনসাফের ভিত্তিতে চলািত্বশীল হয়েছেন এগুলো ইনসাফের বিপরীত কোন কাজ ঘটে যায় তাহলে আপনি বিপদে আছেন মানুষের সব জায়গায় ইনসাফ কায়েম করা ভারসাম্য রক্ষা করা এর এটাও আসে আর এহসান করা সমানে এটা এসান হয়ে যায় যতটুকুন তার চেয়ে একটু বেশি করে তাকে সম্মান করা এসান দয়া করা এটা এসান আল্লাহ এবাদত করতে গিয়ে এসান আছে যে কোন রকমের ফরজ আদায় না করে দিয়ে সুন্দর নফল মুস্তাহাব সবগুলোকে আমল করে এসানের সাথে কাজ করা এহসান মানে ভালো সুন্দর ভাবে কিছু করা ইন্দান আল্লাহ উল্লেখ আল্লাহ তালা প্রত্যেকটি কাজকে এহসানের সাথে করতে বলেছেন এহসান শব্দের মূল হচ্ছে হাসান হাসান শব্দের অর্থ কি সুন্দর সব কাজে আল্লাহ সুন্দর করে করা ফরাজ করে দিয়েছেন আপনি ঘর ঝাড়ু দেবেন ঝাড়ু দেওয়ার কাজটাও সুন্দর করে করতে বলেছেন আল্লাহ আপনি শিক্ষক লেখাপড়া করান তাহলে আপনি সুন্দর করে শিক্ষকতার কাজটা করেন ভালো করে হক আদায় করে করেন আপনি ব্যবসায়ী ব্যবসার হক আদায় করে লোকদেরকে ঠকাবেন না ওজনে কম দেবেন না এইভাবে করে আপনি যে কোনো বিষয়ে পালন করেন প্রতি আপনি অসান করেন তাদের প্রতি ভালো ব্যবহার করেন তাদের কষ্ট হয় কিনা সেটা দূর করে দেন এইভাবে করে জীবনে অনেক কিছু চেষ্টা পশু পাখির প্রতি অসান করতে পারেন যে কোনো মাখলুকর প্রতি স্নান করা একসেপ্ট যেগুলো ক্ষতিকর কোনো মাখলুক যদি হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় সামান্য কিছু ঝগড়া ঠগড়া হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক কাট অফ হয়ে গেল তর্ক বিতর্ক থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল এই যে দাম্পত্য জীবনে বিয়ে সাদে ভেঙে যায় এই পিছনে কোনো কোনো সময় বড় বড় কিছু কারণ থাকতে পারে একটা বললো আরেকদিনে পাল্টা আরেকটা বললো শেষ হয়ে গেল তাহলে আত্মীয়তার সম্পর্ককে যাতে ও ইটা ঈদুল হক রয়েছে এটা খুব বিরাট একটা হক একটা কি এসেছে যে ব্যক্তি চায় তার বয়স আল্লাহ বাড়িয়ে দিন তার হায়াতে বরক দান করুন তার হায়াত বেড়ে যায় সেই জন্য সাথে সুসম্পর্ক বজায় রাখে তাহলে যদি তাহলে কি হবে হায়াত কমতে পারে আর বজায় রাখলে ঠিকমতো মতো হায়াত বাড়তে পারে বাড়ার ক্ষেত্রে দুটো কথা আছে কোন কোনো আইমাই কেন বলেছেন যে তার জীবনে অ্যাচিভমেন্ট অনেক ভালো হবে এই নাম হলো বাড়া। এটা একটা অর্থ হয়েছে দুটাই হতে পারে কোরবা এই তিনটা হুকুম করলেন আদল এহসান আর দুটো আমলের মধ্যে একটা আমল বিটুইন হিম অ্যান্ড আল্লাহ আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে আমরা নামাদের ক্ষেত্রে এ ক্ষেত্রে তাও ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করি না সুন্দর মতো আল্লাহর এ হক আদায় করি এটাই যথেষ্ট নয় আমার কি আছে না কিন্তু মাশাল আল্লাহ বিষয়ে যদি তর্ক লাগে তাহলে দেখতে পারি চেয়ার নিয়ে উঠে গায়ে ফেলতে পারি হাতে ছাতি থাকুক আর থাকুক সবটাই ব্যবহার করতে পারি এটা আল্লাহ সঙ্গে ভালো সম্পর্ক বান্দার সঙ্গে ভালো সম্পর্ক এই দুটো দিকে ঠিক রাখে আল্লাহ করতে বলেছেন পজিটিভলি আমরা যেন এগুলো খেয়াল করে করে করি আর কতগুলো জিনিস থেকে নিষেধ করেছেন ওয়াই হা আনিল ফাহ মুন কার আর ফাহা কাজ আর মুনকার কাজ সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেছেন ফায়সা কাজের মধ্যে কি কি জিনিস আছে আছে তারপর গুনায় কবিরা আছে মানুষকে কষ্ট দেওয়া তারপরে নাপাক কাজ করা যত রকমের বাতিল কাজ আছে সবগুলো এর মধ্যে ঢুকে যায় যত গুনার কাজ আছে সব ঢুকে যায় তো ফাশাটা অনেক বেশি খারাপ যেটা নির্লজ্জতার কারণ হয় সৃষ্টি করেছেন বলেছেন আল্লাহ আখলাকের ব্যাপারে উঁচু মানের দ্বারা হয় আচার ব্যবহার নৈতিক মান মহত্ব তাদের মধ্যে আছে বড় মনের পরিচয় তাদের মধ্যে আছে এই জাতীয় কাজগুলোকে আল্লাহ তালা খুব পছন্দ করে। আর সাফসাফ মার্কা কাজ আল্লাহ পছন্দ করেন না সাফসাফ দিয়া না সিন দিয়া তার অর্থ হচ্ছে আর আমাল। যত রকমের নিকৃষ্ট নিচু মনা কাজ কর্ম আচার ব্যবহার এগুলোকে বলা হয় সাফসাফ নিচু কাজ নিচু কর্ম যেগুলো মানুষের কাছে শোভনীয় অশোভনীয় কাজকর্ম ছোট মনের পরিচয় দেওয়া ব্যবহার করা বদমেজাজি হওয়া আচার ব্যবহারে রুড হওয়া লুক্ষ হওয়া লেনদেনে ঠকাঠকি করা স্বার্থপর হওয়া এগুলো সব নিচু মনের কাজ বড় মনের কাজ করার পছন্দ করে পাওয়া যায় আকসাম এ সাইফি নামে এক কবিলার সর্দার ছিলেন মদিনার বেশ বাইরে তার অনেক লোকজন তার আন্ডারে আছে লোকটা খারাপ না ভালো একজন লিডার কবিলার লিডার তিনি যখন সংবাদ পেলেন যে আরব দেশে নবী মোহাম্মদ সাল্লাসের মতন একজন ব্যক্তিত্বর বিকাশ ঘটেছে তিনি একটা নতুন দিনের প্রচার করছেন কিছু ভালো খবর পজিটিভ তিনি পেলেন আর আবার বিরোধিতাও বিরোধিতা জোরে সরে দুশনী হচ্ছে তিনি ওনার কবিলার ব্যাপারে কি করবেন এই লোকটা কি ভালো না মন্দ তার গ্রহণ করবেন নাকি তা থেকে সাবধান থাকবেন এগুলো খোঁজখবর নেওয়ার জন্য তিনি চিন্তা করলেন তিনি একটু যাবেন স্বয়ং নবীকার যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার কিছু আবার যারা সহকারী আছেন তার যারা তাকে হেল্প করেন আশেপাশে যারা বসেন তার সহকারী মতো তারা বললেন গিয়া নিজেকে এত হালকা করা দরকার নাই আমরা নিজেরা কে খবর নিয়ে আসি ফালিয়া তিহি মানিয়া ব্লুকি অনিয়া আনহু তাহলে ঠিক আছে তোমাদের মধ্যে থেকে কে যাবা আমি তার সম্পর্কে কি জানতে চাই সে কথাগুলো তাকে বলে দেব তার থেকে নিয়ে আসবা আর উনি কি বলেন সেগুলো আমার কাছে পৌঁছে দিবা আমার প্রশ্নগুলো তার কাছে রাখবা তার জবাবগুলো আমাকে দিবা বা উনি যা কিছু বলেন সেগুলো আমাকে পৌঁছে দিবা কে করবা এই কাজ ফেনতে দেবার রাজুলে আনে তার কবির থেকে দুইজন রেডি হয়ে গেলে আমরা দুইজন যাই আপনার জন্য কাজ করে আসবে তারা সিনসিয়ারলি দায়িত্ব নিল তারপরে তারা নবী করিম সালের কাছে এসে পৌঁছে গেলেন যে আমরা আসছি অমুক জায়গা থেকে আপনার খোঁজ খবর নিতে আপনার খবর পেয়েছি তো হাকিগত কি সাইফি আমরা এক সমে সয়ফির রাসুল আপনার কাছে রাসুল মানে কি দুধ অরিজিনালি রাসুল শব্দের অর্থ কি দুধ এক গাছের থেকে আরেক দেশে দুধ পাঠায় যেমন রাষ্ট্রদূধ বলে আরব দেশে ব্যবহৃত হয় যখন রাসুল উল্লা বলে তখন এটা তুই তারা এই দুই দূত আসে বলল যে আমরা আপনার কাছে এসেছি ও হাসুকা মান্তা ও মা আনতা ওনার দুইটা প্রশ্ন আপনার কাছে আপনি কে আর আপনি কি আপনি কে আপনার পরিচয়টা বলেন নাম কি বাবার নাম কি কোন বংশ কোন এলাকা কি অবস্থা আপনার ব্যক্তিগত পরিচয়টা আপনি কে আর আপনি কি আপনার মিশন কি দায়িত্ব কি কি জিনিসের প্রচার চালাচ্ছেন মেন বিজনেস কোনটা ওইটা কোনটার আলোচনা করতেছেন আপনি আপনার কোন মিশন নিয়ে আপনি লোকদের কাছে কথাগুলো তখন নবী করিম সালেন আবদুল্লাহ আমার নাম মোহাম্মদ আমার বাবা নাম আবদুল্লাহ একদম সিম্পল সাধারণ একটা উত্তর দিলেন আমি কোরআ বংশের হারে বংশের কি বাহাদুরি আমাদের তাই না মাসা আল্লাহ একটু যদি উচ্চ বংশের কিছু আমাদের ইয়ে থাকে কানেকশন থাকে প্রাউড তাই না নবী করিম সালাম কোরাইশ বংশ আরবের সবাই জানে আরবের সেরা বংশ কোনটা কোরাইশ বংশ ওটা বললে তো অনেকে এমনিতেই আর কোনো কথা বলে না সেটা নাম উচ্চারণ করলেন না তিনি এটা প্রথম উত্তর দিলেন আর আমি কি তার জবাবে কি বললেন তিনি দিলেন অতপর তিনি তাদেরকে এই দুই উত্তরের জবাব দেওয়ার পরে দুই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে বললেন যে ওনার মিশনটা কি আল্লাহ যে ওনাকে পাঠিয়েছেন কোন কাজের জন্য তিনি কি কাদের কথা লোকদেরকে বলেন সেটা তিনি এই আয়াত শোনালেন এই আল্লাহ হুকুম দেন মানুষজন ইনসাফ কায়েকে অপর প্রতি এসান করে আত্মীয় স্বদম সঙ্গে সদয় ব্যবহার করে আর আল্লাহ নিষেধ করেন মানুষকে ফয়েসার কাছ থেকে মুন কার কাছ থেকে সীমালংঘর থেকে শব্দের অর্থ সীমা লঙ্ঘন একে অপরকে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে একজনে একজনে আপনাকে একটা কথা বলেছে কষ্ট দিয়েছে সেটা ব্যাখ্যা করলেন আপনি তাকে তার তিনগু কষ্ট দিয়ে অ্যাটাক করলেন কথাটা এমন আরো ভাবে বললেন এটা নাম সীমা লঙ্ঘন তো কেউ অনেক সময় আসে যে যতটুকুন বলছে ততটুকু জবাব দেওয়া আল্লাহ তালা কোনো কোনো ক্ষেত্রে অ্যালাউ করেছে কিন্তু যখন আপনি তিনগুণ দুই গুণ চার গুণ পাঁচ গুণ করে তাহলে আল্লাহ তোমাদের এই বাংলা যে ওয়াজ এটা আরবি শব্দ থেকে ইয়া এই আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন অ্যাডভাইস করেন উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো এই আয়াটা তিনি তাদেরকে পড়ে শুনালেন তো তারা বললেন বললেন আবার কি পড়লেন তা কয়েকবার রিপিট করার পরে ওরা এটা মুখস্ত করে ফেললেন এই দুজন আকসাম এরপরে তারা তাদের লিডার আকসাম কাছে চলে আসলো আবা আন ইয়ার ফানাসনেন আপনার প্রথম প্রশ্নে তিনি তার বংশের গৌরব একটুখানি উচ্চারণ করলেন না কোন খোঁজ নিলাম সে তো বংশ বুনিয়াদিস বললো না খোঁজ নিয়েছি নিয়ে দেখি ফওয়াজ ওরে সাংঘাতিক বুনিয়াদী মানুষ তো জ বংশের সেরা যে ট্রাইব সবচেয়ে সেখানকার সেই বংশের সে তারপরে কালিমা তিন কাদ আর আমাদেরকে সুন্দর কিছু কথা পড়ে শোনালেন আমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনলাম বলে সেগুলো কি আমাকে শোনাও আহ আকসাম। আকসামকে যখন এগুলো পড়ে শোনানো হলো ভালো গুণগুলো দরকার এগুলোর কথাই তো সে বলছে দেখি মানুষকে ভালো হওয়ার জন্য কি সুন্দর কতগুলো গুণাবলীর কথা অর্জন করতে কাজগুলো করতে বলছে ওয়ানহা আনমালা ইমেহা আর যেগুলো যে সময় কাজ করলে মানুষ তিরস্কৃত হয় মানুষ নিন্দিত হয় খারাপ হয়ে যায় ওই সময় তার কাজগুলো থেকে নিষেধ করছে তো সব বলছে সাংঘাতিক নিশ্চয়ই এটা কোনো ব্যাপার নয় কোন গুরুত্বপূর্ণ কিছু নিয়ে তিনি এসেছেন ফাকুন তাকুন তারপরে তিনি বললেন আকসাম তাহলে তোমরা এই কাদের মধ্যে লেগে যাও এই কাদের মাথা হয়ে যাও লেজ হয়েও না এই কাদের সামনে থাকা পিছনে দিন। এরপরে আবিল আসিয়া আদি সাহাবি তিনি বলেন কিন্তু আমি ওনার বসা ছিলাম। আর দেখি হঠাৎ করে তিনি চোখ দিয়ে একটুখানি চোখে মানে কি তাকাচ্ছেন মানে ওহির মত মুড হচ্ছে জিবরুল্লা আলাম চলে এসেছেন ওনার কাছে ওহি নাজির হচ্ছে তারপরে তিনি বললেন আহ বা জিবুল দেখা করতে এসেছেন তখন তিনি ওই দিকে খেয়াল কি দেখছেন কারো দিকে দেখছেন না অন্য একদিকে দেখছেন তার মানে জিবরুল্লাহাম এসেছেন এরপরে চলে গেলে জিবরুল্লা সালাম কি বলে চলে গেলেন সাহাবি দেখেন নাই শুধু কি দেখেছেন যে রসুল্লাহাম কার দিকে জানি তাকা চলে যাওয়ার পরে তিনি বললেন আতানি জিবরিল যে এই মুহূর্তে জিবরিল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমার সুরা এসে আমাকে বললেন এই আয়াতা অমুক সুরার অমুক জায়গায় ঢুকান এটাই এই তারিব সুয়ার তার আয়াত জিবরুল থেকে সবিল হয়েছিল কোনটা কোন জায়গায় যাবে জিবরুল্লাহ বলে দেন এটা সিরিয়াল অমুক জায়গায় এটা একটা সুস্পষ্ট দলিল যে এগুলো তাও এগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরুল্লা আলের মাধ্যমে তারপরে সুরালা এভাবে করতে এভাবে কিন্তু হয় নাই তাই না নাজিল হয়েছে আগে পরে অবস্থার আলোকে কিন্তু এর সিরিয়ালটা অরিজিনালটা ঠিক রাখার জন্য জিবরুল্লাহ গাইড করে দিয়েছেন